কি কুমন্ত্রণা দিচ্ছে তার প্রবৃত্তি কুমন্ত্রণা দিচ্ছে এটা আমরা জানি ওয়না হেনু আকরু এবং অধিক নিকটবর্তী এই তার মিন হাবলিল ওয়ারি তার অপেক্ষা অধিক নিকটবর্তী মানে তার গলার যে সাহারক গত সপ্তাহে বলেছিলাম তার গলার যে সাহারক আছে এই সাহরকের চাইতেও অধিক নিকটবর্তী এটা আমরা আলোচনা করেছি আল্লাহ এখানে বলছেন যে আমি গোটা মানবমন্ডলীকে সৃষ্টি করেছি আল্লাহ কি শুধু গোটা মানবমন্ডলীকে সৃষ্টি করেছেন अल्लाह सृष्टि क्षान होनी बक्षर भारत नाच की, की ना नु शब्द ফের মলী আলোচনা যেটা বলেছিলাম কিরমান মানুষের দুই কাদে দুজন ফেরেস্তা আছে আল্লাহ বলছেন ডানে এবং বামে বসা দুজন সংরক্ষণকারী মানুষের আমলগুলো গুরু লিপিবদ্ধ করছে এটা আল্লাহ বলছেন ইন্দ্রিয়া তালাকাল মোতালাক মনে রেখো স্মরণ করো সে কথা ইন্দ্রিয়া তালাকাল মোতালাক সংরক্ষণকারী লিপিবদ্ধ করছে তারা আমল গুরু যে শব্দ বের হোক এটা আহ উহ একটা শব্দ এটা শব্দ না একটা আওয়াজ মা কথাই বলুক না কেন মা বের করুক না কেন मानुजे विकस्तुत प्रयोजन न सब समय प्रस्तुत আমাদের সীমা আমরা আমরা চাইলেই চব্বিশ ঘন্টা একাধারে ডিউটি করতে পারি না সম্ভব না হয়তো আপনি একদিন করবেন দুই দিন করবেন তিন দিনের দিন আপনার দ্বারা এটা সম্ভব নয় কিন্তু একটা মানুষের হায়াত যদি একশো বছর হয় আদম আলাই হায়াত ছিল কতদিন নুহ আলাইলাম সাড়ে নয় শত বছর এই যে এক একজনের মানুষের এই যে লম্বা সময় অথবা আমাদের যদি ধরি বর্তমান গড় আয়ু যেটা বলছে আসলে এটা তো কোনো নির্দিষ্ট সীমার নয় তাহলে পর যাবত দুইজন ফেরেস এ টাইম আমার আপনার কাঁধে ডিউটি করে যাচ্ছে ঠিক না করছে চাল্লা বলছেন সদা প্রস্তুত প্রহরী সে যাই বলুক না কেন তার মুখ থেকে যাই উচ্চারণ হোক না কেন সব কিছু শত্রুতামী নাই আমার আপনার সাথে শত্রুতামী থাকতে পারে আপনার আমার সাথে শত্রুতামি থাকতে পারে এই শত্রুতা বসত হয়তো আমরা তিলকে তাল বানাই করি এরকম তিলকে তাল অনেকে সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্যরূপে উপস্থাপন করে আর মানুষের বিরুদ্ধে সাথী সাক্ষী দিচ্ছে গর্হিত কাজ কিন্তু ফেরেস্তা এরকম কোনো আল্লাহর সৃষ্টি নয় যে মানুষের ঘুষ তার প্রয়োজন বা তার স্বার্থীর দ্বন্দ্ব আছে আমার সাথে আপনার সাথে আপনাদের গালি দিয়েছেন এই জন্য সে আপনার বিরুদ্ধে লিখবে এরকম কোন কাজ ফেরেস্তারা করে না যাই কিছু করেন তারা ঠিক সঠিকভাবে সেটা লিপিবদ্ধ করে থাকেন बरमीन गुरुत्वपूर्ण कथा পলায়ন করার চেষ্টা করতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে মৃত্যুর যন্ত্রনা এটা একটা চির সত্য ঘটনা আল্লাহ বলেছেন যখন সেই যন্ত্রণা অবশ্যই সত্য উপস্থাপিত হবে তোমরা পলায়ন করার চেষ্টা করতে মৃত্যুর সময় একটা যন্ত্রণা হয় না এটা আল্লাহ বলছেন এখন এই যন্ত্রণা এসেছিল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপরেও हाथ जंत्रणा कतर हुई हाथ ढुका से पानी बार बार मुख मुछते করে তারপরে বলছেন প্রথমে নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করেছি যেন আল্লাহ এবং আপনার উপরে আল্লাহর নিয়ামতকে পূর্ণ করে দিতে পারেন এবং আপনাকে সঠিক পথে পরিচালনা করে এই এই সামনের পিছনের মানে এই আয়াত যখন নাজিল হয়েছে এর পূর্বে যতটি সবাই ক্ষমা করে দিয়েছেন আর এই পরে কি এখন আরো অন্যান্য যে স্ত্রীগণ ছিলেন তারা এইটা হিংসা করতেন পছন্দ করতেন না এখন তারা করছে রসুল আসলেই বলবে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে এখন এক কথা যত পাঁচজন বলে বিশ্বাস করে উপায় আছে রসুল তো আসলে এটা চক্রান্ত এখন তিনি বললেন আমি আরে মধু খাবোই না এটা কি মুসলমানদের জন্য বা মানুষের জন্য হালাল না আচ্ছা একটা হালাল জিনিস ক্ষমতা আছে আমি একটা যদি একটা হালাল জিনিসকে আপনার জন্য হারাম করে দেবে কবিরা গোনার না বরং চল্লার বিরুদ্ধে যুদ্ধ কুসাই এখন আল্লাহ খাবো না নিজের প্রতিছ আল্লাহ তুমি হালাল হারাম কেন করেছো আল্লাহ ধর হলো না ছোট কাটো বুল বুল হইল না এক অন্ধ সাহাবি রসুলের নিকট আসলেন এসে দেখলেন রসুল মক্কার মিটিং চলছে ঘটনা নিয়ে যদি সেখানে যায় পাগল বলবে না এরকমই একজন অন্দ সাহাবিম আসলেন তখন রসুল তাকে বললেন করলেন রসুলকে বুঝাই দিলেন সে অন্ধ একজন অন্ধ এসেছিল তুমি মুখ ফিরিয়ে নিলে সুতরাং তাকে তাড়িয়ে দেওয়া তোমার ঠিক হয়নি আল্লাহ কি করলেন এই রসুরের ভুল আল্লাহ দুইটা আল্লা ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে মানে মানুষ মানে মানুষ ইসলাম গ্রহণ করছে মানে ক্ষমা চাও ক্ষমা চাইতে কেন বললেন আপনি কেন আর তোমার কাছে ক্ষমা চাইবেন অবশ্যই আমরা কি করি ক্ষমা চাই আল্লাহ বললেন তুমি ক্ষমা চাও পার করো হিনা করেন আব্বাস তিনি বুঝলেন রসুরের মৃত্যুর সময় রসুরের উপরে ওর বিদায় নিবেন এই জন্য আল্লাহ বললেন যে কি করো ক্ষমা চাও আর যখন বিজয় আসলো বিজয় হলো মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করছে দলে দলে রসুলের উপরে পালন হয়ে গেছে আর আব্দুল আব্বাস আবু বকর ইনারা বুঝ সকলে আরে বিজয় আসলো ভালো খবর সুসংবাদ আবু বকর ইনারা বুঝলেন এমন জীবনটা কান খান করে দিয়েছেন রসুলের পিছিয়ে নিজের সমস্ত সম্পদ এই ইসলামের জন্য কাজে লেগেছেন রসুলের ডাক মক্কা থেকে অন্ধকার রাত্রিতে হিজত করবেন আগেই ঘোষণা দিলেন আবু বকর প্রস্তুত বাড়িতে আসছেন হঠাৎ সময় হলো রসুল আবু বকর ডাকলেন টাক করলেন সাথে সাথে দরজা খুলে গেল আবু বকর চাকর এই হিজরত পাঁচটা অবস্থান নিলেন কি কঠিন পরিস্থিতি পায়ে হেটে তখন সহজ ছিলেন আবু বকর রসুল আবু বকরের এই উরুর মধ্যে রসুল সাল্লাম মাথা রেখে ঘুমিয়েছিলেন রসুল্লাহ আলী ওকে এত ভালোবাসতেন নিজের অল্প বয়সের মেয়েটাকে বিয়ে দিলেন নিজের সহায় সম্পদ সবকিছু ইসলামের জন্য বিয়ে দিয়েছিলেন তিনি হলেন আবু বকর রাজিয়ালু তাহ আনহু বলছিলাম যে কথা এই যে বিজয় এই যে একটা বিজয় আনন্দের বিষয় আবু বকর রাজিয়াল বুঝতেন যে প্রিয় সহচর তিনি চলে যাবেন তার সময় হয়ে গেছে তিনি কাঁদতে লাগলেন স্বাভাবিক একজন আরেকজনের সাথে মায়া মহব্বত ভালোবাসা থাকলে অন্তরে থাকলে সেটা যদি চলে যায় একেবারে না যাক চির না হোক কিন্তু সাময়িক চলে এক ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছেন অনেকে কান্না কান্নাকাটি করে করে না করে সাল্লাহ সাল্লামের ছিল এই বলছিলাম যে কথা মানুষের মানুষের কাছে মৃত্যু আসবে অবধারিত কিন্তু মৃত্যুটা কষ্টের হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট Allah, तो थी। जा तीनी रसुले रसुल, रसुल की रसुल एबार সত্যিকারের কোনো মাহবুদ নাই এই কথাটা কখন বলতেছেন রসুল মৃত্যুর আগমুহে যন্ত্রণার মধ্যে আছেন এবার রসুল বলছেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের এই কথা রসুল্লাহ মুখ থেকে বের হয়েছে সন্মানিত উপস্থিতি অতবর রসুল বললেন আল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়েছেন মৃত্যুর শেষ নিঃশ্বাদ সাথে দেখি নাই ওতে রসুলের যদি এরকম যন্ত্রণা হয় আমাদেরও কি আসবে আর এটাই আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা আছে সম্মানিত উপস্থিতি বলছিলাম যখন আসবে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 এটাই বললেন মহান আল্লাহ রিন অন্যত্র এ ব্যাপারে আরো একসাথ করে বলছেন সুরত আল্লাহ বলছেন ওয়ান আসমান আর জমিনের মধ্যে যারাই আছে প্রত্যেকেই সেদিন বেহুস হয়ে যাবে এই ফুতকারের কারণে সবাই সেদিন হয়ে যাবে ইল্লা। তখন মানুষেরা আবার দাঁড়িয়ে যাবে এবং কিছু পর্যবেক্ষণ করবে তাকিয়ে দেখতে থাকবে আল্লাহ এখানে বলছেন ইল্লা মানসা আল্লাহ যখন সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে আসমান আর জমিনে যারাই আছে সবাই বেহুশ হয়ে যাবে আল্লাহ যাকে চান সে ব্যতীত রসুরুল্লাহ যখন সিংহায় ফুৎকার দিবেন এই ফুৎকার দেওয়ার পরে সর্বপ্রথম আবার যখন ফুৎকার দেয়া হবে আমি সবার আগে উঠব তবে আমি উঠেই দেখতে পারবো মুসা সালাম তিনি আল্লাহর আড়স ধরে দাঁড়িয়ে আছেন রসদুল্লা বললেন আমি বলতে পারি না যে মুসা সালাম তিনি কি বেহুশ হন নাই নাকি বেহুশ হয়ে আমার আগে তিনি উঠে বসে আছেন এটা আমি বলতে পারি না এই যে আল্লাহ বললেন সুরত উজ্জুমারে যে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমার জমিনে সবাই সেদিন বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে চান সে ব্যতিত এখানে এমন কি উঠবেন এবং তখন কি দাঁড়াবেন সবার আগে রসুল উঠবেন সম্মানিত উপস্থিতি ইসরাফিল আলি সালাম তিনি সিংঘা নিয়ে সব সময় সদা প্রস্তুত আছেন রসুল্লাহ আলী ও সাল্লাম বলছেন হাদিসে এসেছে তিরমিজির হাদিস তিন হাজার দুইশ তেতাল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহ বলছেন কিভাবে আমি শান্তিতে থাকবো देखिए रसुल बोलते कि शांति अथचा वालाफी सिला मुखे सिंगा प्रस्तुत आमस्था प्रस्तुत आर कपाल कान खड़ा कौन आल्ला अब्रह्मीनताबेंडार अपेक्षा जख ही आल्ला अब्ब्राह्मीन अर्डर करब्ल এবং অভিভাবক হিসেবে আল্লাহ কতই না উত্তম আল্লাহর চাইতে বড় অভিভাবক আছে আল্লাহর উত্তম কেউ যদি মনে করে যে আল্লাহ অভিভাবক আরো বল যে আমরা আল্লাহর উপরে অর্থাৎ আমাদের প্রতিপালকের উপরেই কেবল করি। ভরসা করতে হবে কার ওপরে আল্লাহ আল্লাহ কর্তব্য হলো যে আল্লাহরই তা আল্লাহর উপরেই ভরসা করা আপনি আমি যদি যথার্থভাবে আল্লাহর আল্লাহরে ভরসা করতে পারি তাহলে আমাদের কোন চিন্তা নাই আপনার চিন্তাটা কেন দেখেন আপনি আর আমি আল্লাহর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখনো ভরসা করতে না দেখেন আপনি চিন্তা করেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন আপনার অন্তরকে আপনি আপনি একশো পার্সেন্ট আল্লাহর ওপরে ভরসা করতে পারেন নাই আমরা আল্লাহর উপরে একশো পার্সেন্ট ভরসা করতে পারি নাই যদি পারতাম সব কিছু আল্লাহর উপরে ছবি দিতাম তাহলে কোনো চিন্তা থাকতো না কোনো টেনশন থাকতো না কোনো ভয় থাকতো না কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না হয়তো করি বলি আল্লাহ ভরসাটা শাহিদ এবং প্রত্যেকটা মানুষের সাথে সেদিন আসবে একদিন চালক আসবে চালক ওয়া এবং তার কর্মের রূপে সাক্ষরতা আসবে ভালো করে আসবে একজন চালক আর একজন কি তার কর্মের সাক্ষীদাতা এখানে দুজন অর্থাৎ আপনাকে সেদিন নিয়ে আসা হবে আপনি পৃথিবীতে চলতেন আপনার সাথে যে ফেরেস্তা আছে তারা আপনার সমস্ত কর্মগুলো লিখতেন এগুলো নিয়ে তারা সেদিন আসবে এরাও সেদিন কেমতের দিন আপনার পাশেই থাকবে অত থেকে যায় আপনি আর আমি মানুষের দাঁড়াবো না ফেরেস্তারাও কি দাঁড়াবেন আপনার সাক্ষ্য দেওয়ার জন্য অতআয়াত বলছে তাহলে বলছেন গুরুত্বপূর্ণ আয়াত যেটা আমরা করি লাক্তাপ মিন মৃত্যুবরণ করতে হবে একদিন বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে আর এর ব্যাপারে তোমরা অবশ্যই অবশ্যই উদাসীন ছিলেন অবশ্যই তোমরা এই দিনের ব্যাপারে পর্দা অর্থাৎ বরণ করার মাধ্যমে আজকে কেমন দিবস বাস্তবায়ন হওয়ার মাধ্যমে এর মাঝখানে যে পর্দাটা ছিল এটাকে আমি উন্মোচিত করে দিলাম শুধু তাই নয় दिन सबको अधिकांश मानुष के जहां नाम रेडी रही जहां नाम के प्रस्तुत कर रेखे अदिकाश मानुषा की क्या দেখে নাই ওয়ালাহ বিহা আর তাদের কর্ণ ছিল কিন্তু এই কর্ণ দিয়ে যা শোনার তা শুনে নাই অতি এখানে সেই দিনে তারা নত করে আল্লাহ সামনে অপরাধী হিসেবে দাঁড়াবো এটা আমরা চিন্তাও করি নাই আল্লাহ বলছেন বলছেন সেদিন এই পাপাচারিরা। যারা অপরাধী তারা আল্লাহ সামনে মাথা নত হয়ে দাঁড়াবে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো সেদিন অপরাধী মাথা নিষ করে থাকবে সম্মানিত উবর আল্লাহ বলছেন সঙ্গী অর্থাৎ যে ফেরেস্তা আরেকজন এই সেদিন বলবে তার সঙ্গী যেটা আপনার সাথে আপনার পঞ্চাশ ষাট সত্তর বছর জীবনীতে আপনার সাথে ছিল ইত্যার আমি কোনো দিন তাকে দেখতে পায় নাই অথচ আমার আপনার সঙ্গী সে এই আমল নামা আল্লাহর সঙ্গে উপস্থিত করে বলবে হাজা এই যে আমল নামাগুলো বলা হবে তাকে আলকিয়া তোমরা দুইজন তাকে নিক্ষেপ করো পাঠাও ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে পাঠাও অহংকারী কাদেরকে জাহান নামে নিক্ষেপ করো মুরি আর কারা কাদেরকে জাহান পাঠানো হবে মান্না আইল্ল খারা কল্যাণকর কাজে কঠিন ভাবে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ হলো দিনের দাওয়াত দেওয়া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 তাইলে আপনি পঞ্চাশ বছর হায়াত পেলেন এটা আপনার বড় উপকার হলো ঠিক না কিন্তু কিন্তু একজন আলেম যখন মানুষকে দাওয়াত দেয় আর এই দাওয়াত দেওয়ার কারণে দিনের কথা বলার মাধ্যমে যখন তাকে যে ট্রিটমেন্টটা দেয়িক তার বিদাত তার কুকুর তার অহংকারীটা তার হারাম পর্যবেক্ষণ করে তাকে দিলাম ব্যক্তি পাওয়ার মাধ্যমে সে হাজারো হাজারো লক্ষ কোটি বছর কেয়ামতের পরে সময়টা থাকবে সেই সময়ে থেকে বেসে জানাতে গেল তাহলে কোনটা এলম কোনটা উপকার অর্থাৎ কল্যাণ কাজে বাধা দান করে দিন হল সবচেয়ে বড় কল্যাণ দিনের মত বড় কল্যাণ আর কিছু নাই বলছেন জ্ঞান দান করেন তাহলে সবচেয়ে বড় কল্যাণ হলো দিনের জ্ঞান এই দিনের এলম প্রচার এবং অনেক সময় শুনতে পাই কাছে দানকারী ব্যক্তি শুধু তাই নয় মহতা মানে সীমাবঙ্গনকারী মুরিব আর হলো দেহ সন্দেহ হই ব্যাপারে এরকম বলতেছে না এই ছন্দ যারা পোষণ করবে আর যারা সীমানম্বন করবে আর যারা দিনের রাস্তা দিবে এবং উদ্ভূত কাফের এই সমস্ত ব্যক্তিদের আরেকজন নিছে ইলাহ কয়জন সত্যিকারের কোনুদ নাই আল্লা সাথে আর কোন শরিক নাই তাহলে ইবাদত করে আল্লাহ ইবাদত করে গাছার ইবাদত করে আল্লাহর ইবাদত করে আগুনের ইবাদত করে আল্লাহ ইবাদত করে ইবাদত করে এই ধরনের ব্যক্তিরা যারা আছে তাদেরকে কি করা হবে যন্ত্রাস্তি যে শাস্তির বর্ণনা মানুষের বাসায় দেয়া সম্ভব নয় আমি একটা বর্ণনা দিতে পারবো কিন্তু এটার পারবো না সম্ভব নাই শেষ হয়ে গেছে ইনশাল্লাহ সংক্ষেপে আপনাদেরকে আবার অনুবাদটা করিয়ে দিচ্ছি তারপর ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা শেষ করে দিব আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমরা পশু মারা যায় এটাকে সাহরক বলা হয় এই রোগের চাইতেও অধিক নিকটবর্তী মানে ফেরেস্তা করিয়ান ডানে বামে বসারত অবস্থায় দুজন ফেরস্তা সংগ্রহকারী তারা লিপিবদ্ধ করছেন করছে আর মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবসম্ভাবী মা কুন্তা মিন মোতা যা থেকে বস যে প্রতিশ্রুতি দিবস অর্থাৎ যে দিবস ওয়াদা দেয়া হয়েছে মানে মৃত্যুর পরে যে দিবসটা আসবে কেমতের দিবস এটা হলো আহা আর ফেরাও দাঁড়াবে তাদের বিচার হবে না বিচার হবে কি আমাদের কিন্তু তারা দাঁড়াবে আমাদের কর্মের সাক্ষী তোমরা এই দিবসের ব্যাপারে উদাসীন ছিল যে পর্দা ছিল এই পর্দাকে আজকে তোমার পর্দাকে উন্মোচিত করা হয়েছে মানে পর্দাটা কিসের মৃত্যুর পর্দা ওই মাঝখানে আমরা এই ক্যামত দিবসটা দেখছি না পরকালটাকে দেখছি না বিচার দিবস দেখছি না এটা একটা পর্দা এই হিজাব এই পর্দা এই অন্তরাইকে সরিয়ে দেয়া হবে উন্মোচিত করা হবে এই যে তোমার আমল এটা আজকে প্রস্তুত আমল প্রস্তুত রয়েছে আমার কাছে নিক্ষেপ করা হবে এর সাথে আরো তাদেরকে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে আল্লাহর সাথে শরিক করে এরকম ব্যক্তিদেরকেও मजबूत कर दिन अमीन जिन परकाल के सठीक भावे भावे यथार्थी विश्वास करतेमान अपने दान कर